এইস টিভি মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান বাংলার দূরের ও কাছে সকল সুদী সুবানুদ্ধায়ী দর্শকের সকলকে আন্তরিক স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান কেন পছন্দের বলবো আপনার যেহেতু কল্যাণ প্রত্যাশী আপনারা সকলেই সত্যানুসন্দীসু মন্ হকের তালাশে আছেন সেই সুন্দর ধারণার আলোকে বলতে পারি আপনাদের এই পছন্দের অনুষ্ঠান এটি কেন এর ভিতরে বিজ্ঞ আলোচিতের মধ্য দিয়ে আপনাদের আত্মার খোরাক আপনাদের জ্ঞানের খোরাক সমৃদ্ধ হবে এটা প্রত্যাশা বলতে পারি প্রিয় অনুষ্ঠানে এই প্রিয় অনুষ্ঠানে আজকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি যেখানে আমরা আলোচনা করব আল্লাহর রসুল সাল রিসাল তহদী ইমানের কি সুফল ইহজগত রয়েছে ইসলামের রকদের ফলাফল নিয়ে বিগত পর্বে আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব রিসাল তহুদী ইমানের কি ফলাফল রয়েছে যথারীতি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নেই উপস্থাপনা রয়েছি আপনাদের স্নেহ ভাজন হারুন হাসিন আর আমাদের সাথে যোগ দিয়েছেন বিজ্ঞ আলোচক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর চলুন না আমরা আলোচনার গভীরে চলে যাই একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে ইসলামের ছায়া থাকে আসবে তখন বলবে এই ক্যালেমার দ্বিতীয় অংশে শেষ বলছে আমি সাক্ষ্য দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুর এই ঘোষণার মধ্যে ইহলৌকিক কল্যাণ কি রয়েছে পারলৌকিক কল্যাণ তো সুবিশাল ইহলৌকিক কল্যাণ কি আছে সেটি হয়তোবা আমরা অনেকে অনুধাবন করতে পারি না এ বিষয়ে আলোকপাত করার জন্য আমরা আজকে যে অতিথিদের দাব দিয়েছি তারা ইনশাআল আলোচনা করবেন মন দিয়ে আপনার আলোচনাগুলি শোনুন প্রথমেই আমরা আলোচনার সূত্রপাতের জন্য আহ্বান জানাচ্ছি আসলে গত পর্বে যেভাবে আমরা আলোচনা করেছি কোনো কিছুর কল্যাণ পেতে গেলে তাকে বুঝতে হবে বুঝতে হবে না বুঝে কোনো কাজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে ইমানের বিষয়টা আমি কি বিশ্বাস করলাম এই বিশ্বাসের ক্ষেত্রে যেমন যেটা তাহিদ বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ এক আছেন এটাই না আল্লাহ আমাদের একমাত্র রব এটাই নাকি আল্লাহ আমাদের একমাত্র রব একমাত্র মাবুদ কোন পর্যায়ে এটা বুঝতে না পারার কারণে আমরা মহাজানে আমরা বিশ্বাস করেছি আমরা একমাত্র আল্লাহর এবাদত করব আল্লাহ ছাড়া কারো এবাদত অর্থ আল্লাহ খুশি হন এমন কাজগুলো আমরা করব এমন কথা বলবো এমন কাজ করবো কিন্তু প্রশ্ন হলো আল্লাহর এবাদত করতে হবে এটা প্রায় প্রতিটি মানুষ বোঝে কিভাবে তার করব। কিভাবে এবাদত করলে আল্লাহ খুশি হবেন এটা কিভাবে অর্থাৎ আমরা একমাত্র আল্লাহর এবাদত করব। সেই এবাদতের পদ্ধতি তরিকা নিয়মটা একমাত্র মহাম্মদ থেকে এটাই হলো লাহ্লাহ মোহাম্মদ রসোল্লাহ ইমানের মূল প্রতিপাদ্য এখানে একটা বিষয় আমি দর্শকদের সুবিধার্থে বলতে পারি যে আল্লাহকে পেতে গেলে আল্লাহ যেভাবে চান সেভাবেই চেষ্টা করতে হবে আমি আমার মতো করে আপনি আপনার মতো করে যার যার মতো করে আল্লাহকে খুঁজতে গেলে কখনো আল্লাহকে পাবো না আল্লাহ রব্লা আলমিন বলছেন যে ওস্কর তাকে তোমরা সেভাবেই ডাকো তিনি যাবে তোমাদেরকে হেদায়ত করেছেন গাইডলাইন দিয়েছেন আল্লাহ রব্লা অন্যত্র বলেছেন যিনি যাবে তোমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে জ্ঞান তোমাদের ছিল না না। তাহলে আল্লাহ কি বলেছেন আল্লাহ সেটা হলো আমরা এবাদত করব একমাত্র আল্লাহ এবং আল্লাহ তা কিভাবে খুশি হবেন কোন পদ্ধতিতে এবাদতটা করলে আল্লাহ সেটা কবুল করবেন আমরা তার জাগতিক ফল পারলৌকিক ফল পাবো এই বিশ্বাসের বদলে যদি আমরা এমন কোনো বিশ্বাস করি যে মোহাম্মদ বিশ্বাস করলাম কিন্তু এবাদতের তরিকা নিয়ম কানুন আমরা যার খুশি যেমন বিভিন্ন মানুষ থেকে শিখলাম এখানে একটা লাইন যোগ করা যায় এবাদতের ক্ষেত্রে যেমন ভাবে একমাত্র আল্লাহটা পালন এই কল্যাণের দুটো জিনিস আল্লাহ ইমানের ক্ষেত্রে দুটো বিষয় রসুলাম অধিকাংশ ক্ষেত্রে বলেছেন শাহাদতের এবার বাক্যটা কোথাও মোহাম্মদ রসুল্লাহ কোথাও আন্না মুহাম্মদ আব্দুহুয়া রসুল কিন্তু তার অনুসরণ করবো এই চেতনা কিন্তু তার কারো ভিতরে নেই বিশ্বাস করব ভক্তি করব এতে মুক্তি তার অনুসরণ অনুকরণ করব। কোন খ্রিস্টানই চিন্তা করেন না বাইবেলের ভিতরে কায়ামাজ নেব পুরোহিতদের যেমন হিন্দু ধর্মে একজন মানুষ শ্রীকৃষ্ণ কে প্রচন্ড ভক্তি করেন তাকে ত্রাণ মনে করেন কিন্তু তার অনুসরণ করব। তিনি যেভাবে বাসি বাজিয়েছেন ওইভাবে বাজাবো জাত থেকে তৈরি লাইট অব লাইট আল্লাহ নূর থেকে এসেছেন কাজেই তিনি যেহেতু আল্লাহ জাতের অংশ আল্লাহর পুত্র আল্লাহ নূর দ্বারা তৈরি কাজে তিনি আমাদের মত না এবং রসুলের এর্তবায় পথ থেকে বেরোতে না পারে এই জন্য আল্লাহ তালা আবুহু আর মোমেন যখন মনে করবে মানুষ কিন্তু আদর্শ মানতে পারে মডেল লাগে আর যাকে মডেল বানাবে তাকে তার মতো হতে হবে মনে করবে যে রসুল পানিতে বুক ভাসিয়েছেন তিনি আল্লাহকে এইভাবে দেখেছেন। তিনি যদি পারেন আমি তাহলে তার ভিতরে অনুসরণের যজ্া অনুসরণের প্রেরণা তার ভিতরে আসে যোগ করছে যেটা এটা কত বড় যিনি আর ছিলেন ক্ষুদা হয়ে তিনি মদিনায় আসছেন মানে মস্তফা হয়ে কত বড় সেরিক কথা আর বিষয় হলো আহমাদ এবং আহাদের মধ্যে কোন পার্থক্য নাই গেল এই যদিও আমরা বলছি যে এটা তথাকথিত যীশু অনুসারীদের বক্তব্য তারা আরো কিছু মনে করে কিন্তু একজন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আশাহাদ আশাহাদু ও রসুলু এই কথাটা বলার পরে আবার খুশি করতে মানার মাধ্যমে সকল শির এখানে একটা মানে দুঃখজনক মজার বিষয় হলো এই যে আমরা যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বা হিসাবে মেনেছি আমরা এই মানার পাশাপাশি এই মাত্রাচক সকল নাম শুধু আল্লাহর সেটা নবীর ক্ষেত্রেও প্রযোজ্য নয় আমরা এই কালিমাটি বলতে না বলতেই মোহাম্মদ রসুল্লাহ যখন বলি মোহাম্মদ আল্লাহ রসুল তখন ভক্তি তরঞ্জিতে ভক্তি করতে গিয়ে আমরা বলে ফেলি যে তিনি গায়েব জানেন এবার হয় কি আল্লাহ তাল্লাহ বলেন যারা আল্লাহকে মানছে আবার ঈশা আল ইসলাম মানতে গিয়ে এমন মানছে যে তিনি আল্লাহরই একটা অংশ তখন আর ঈশাকে অনুসরণ করার প্রয়োজনীয়তা বোধ করে নাই যেবা যারা ইমানদার বলে দাবি করবেন তারা যদি এই এইরকম বিশ্বাস করে থাকেন তাহলে তিনিও অনুসারী হতে না আল্লাহ রসুল দুটো জিনিস একটা হলো যেটা বলছিলাম শিরকের দুটো নাস্তিক বিশ্বাস করেন আল্লাহর নবীদের বিশ্বাস করেন আল্লাহর অলিদের বিশ্বাস করেন তিনি কিন্তু শির করেন এখানে দুটো একটা হলো আল্লাহ মানুষের সাথে মিশে যেতে পারেন ফানা হয়ে যেতে পারে মানুষ আল্লাহর সাথে মিশতে পারে এই ধরনের চিন্তা আল্লাহ চিন্ত ভিতর থেকে শির কা আসছে আর এই দুটো চিন্তার পথ বন্ধ করার জন্যই রসুল বলছেন আমরা আমাদের সাথে থাকবেন বিশ্বজাহান পরিচালনার জন্য सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदक तलो के जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निवाचित किता बुल माराम मीन आदिल्ला तिलहकाम मध्यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शार ए जान সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন এর মণি মুখার हुते घाम शुकान पूर्व श्रमिकर मजुरी परशोध करजा तृत्य खंड बंधक अध्याय्द चार हाथ नम्बर चार सौ तेताल मानुषे अर्थन प्रथम श्रेणी जारमे মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে বিরতির পর পুনরায় আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বরং তোমরা আমাকে অনুভূতার আসনে নেবে না আমি যে আল্লাহর গোলাম সেটা মেনে নিয়ে বলবে আবদুল্লাহ এখানে মূল ই হলো যে যা বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে এবং অন্যটা আমরা আমি এটা বলে দিচ্ছি পরে যখন আমরা এই কালী মাংসটা পাঠ করব তখন আমাদের ভিতরে মন দুটি রুকুন মনে রাখতে হবে একটা হলো আল্লাহর আল্লাহ আল্লাহ প্রাপ্ত হয়েছেন এটাতে বিশ্বাস করা এই দুই রুখুন আমরা যদি বজায় রাখি এবং দুই রুখনের ভিত্তিতে মোহাম্মদ সাল আলী বিচার করি তাহলে আমরা কখনো তাকে অনুভূতের আসন দেবো না বরং আমরা আকবর মোহাম্মদ আমাদের কাছে নিয়ে এসেছেন যেটা খবর দিয়েছেন জানিয়েছেন সংবাদটা সে বিষয়ে শরীয়ত না দিয়েছেন অর্থাৎ যেটা শরীয়তের প্রবর্তক হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের সামনে পেশ করেছেন এবাদত হিসাবে সেটাই করতে হবে এর বাইরে কোন এবাদত করা যাবে না একটু ক্রিয়া করতে চাই যেটা হলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে মহানবীসালাম শুধু তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে যেভাবে আমরা বলতে পারি সেটা হলো যে রোকন হলো দুটা একটা হলো যে আল্লাহর নবী একজন গোলাম আল্লাহর গোলাম এবং তিনি গুরুত্বপূর্ণ কারণ আল্লা আমরা যেটা বললেন তাকে সকল কথা তিনি সত্য বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তিনি যা বলেছেন তা সত্য এই বলে বিশ্বাস করা তার সকল আদেশ পালন করা তার অনুসরণ করা এই তারা বাইরে একটা আদর্শিক ভালোবাসা হৃদয়ের খোঁরাক আর এই ভালোবাসার স্থানে যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের হৃদয় এত শান্তি এত পূর্ণতা এত তৃপ্তি পাবে যেটা অন্য কাউকে দ্বিতীয় অংশের প্রতি আলোচনাটি যদি আমরা বলতে যাই। তা আমি মনে করি এক কথা একটি লাভের ভিতরে সব চলে আসবে সেটা হলো এই আমরা যদি সঠিক ভাবে যেভাবে আমাদের মতারম আলোচনা করেছেন যে দুটি পয়েন্ট আমরা উপকারিতা গুলা সবগুলো অর্জন করতে পারবো অর্থাৎ সঠিকভাবে ভাবে রেসুলের প্রতি ইমান আনলে তার লাভ হবে এই যে ইমানের সমস্ত উপকারিতা আমরা তখনই কেবল করতে পারবো আমরা যেটা বলছিলাম রিসালাতের ইমানের ওটা তো আহ যদি এমন একজন ব্যক্তিকে বসানো যায় যার ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসা নির্ভরশীল তাহলে সে কি তিনি সত্যই সুন্দর জি যেটা কবি বলেন তুমি সুন্দর তাই চেয়ে তা কি মর আসলে তো ভালোবাসতে চাই মানুষ সুন্দর মনুষ্যত্বের সৌন্দর্য সকল সৌন্দর্যের পূর্ণতা তার ভিতরে আছে সকল দিক থেকে তাকে পূর্ণাঙ্গ মনে করতে হবে একটা দিক হলো গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদ যখন আমি পেয়ে যাব। তখন পৃথিবীর অন্য কোন ব্যক্তির আদর্শ আমার কাছে মুখ্য হবে না কি তিনি যে নবী হন এই কথা বলার পরে যখন চুপে গেলেন তখন রসদ মুখ খুলে সাবিল। এখানে একটা বিষয় বেরিয়ে আসছে একমাত্র নবী উপস্থিত করা হয় আর তোমরা তারা গত্য করো আমাকে যদি বাদ দাও তাহলে তোমরা জান্নাতের পথ থেকে ভ্রষ্টাই তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নাবের পথে চলে যাবে তাহলে যদি আমি জান্নাতের পথে টিকে থাকতে চাই আমরা যে জাগতিক উপকারটা ধরি একটা তো বললাম যে ভালোবাসার এই কেন্দ্রবিন্দু এটা একটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি আদর্শের দিক থেকে হয়ে যাচ্ছি আমি যদি একাধিক আদর্শ অনুসরণ করতে যাই মেনে নেই তাহলে সকল বিড়ম্বনা আমার কেটে যাবে আল্লাহ একটা আল্লাহ রসুলের ভিতরে দুটো কল্যাণের কথা বলেছেন তিনি বলেন আল্লাহ গোনাগুলো ক্ষমা করে দেবেন আর আল্লাহ স্বয়ং ওই বান্ধাটাকে ভালোবেসে ফেলবেন এ দুটো কিন্তু আখেরাতের নয় এই দুনিয়ার জন্য আল্লাহ করে আমরা যদি লক্ষ্য আমাদের ইচ্ছাই চলে না আমাদের জীবনের সকল কল্যাণ নির্ভর করে আল্লাহ রহমতের উপরে আল্লাহর মায়ার উপরে আর আল্লাহর মায়ার মূল প্রথম অধ্যায়টা হলো গোনা থেকে ক্ষমা পাওয়া আমরা তো গোনা থেকে ক্ষমা পাওয়ার অর্থ গুনার সকল করতে চাই রসুলামের এরতেবার মাধ্যমে স্বয়ং আল্লাহ আমাদেরকে তার প্রেম দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমাদের দুনিয়া আমাদের হৃদয় আমরা বুঝতে পারিনা অনেক সময় আমাদের হৃদয়ের কাঠিন্যের কারণে কিন্তু যখন আমরা সত্যিকারের এই মানে এর থেকে অনুসরণ অর্জন করতে পারবো সময় নেই শুধু দর্শক আমরা যে আলোচনা বিজ্ঞ আলোচনার মাধ্যমে শুনলাম তার মধ্যে স্পষ্টতা জানতে পারলাম যে মহাম্মদ রসুল্লাহ আলের প্রতি ইমান আনলে আমরা যেমন আল্লাহর আয়ের ভালোবাসা পাবো আমাদের আত্মা প্রশান্তি লাভ করবে আমরা অনুরূপভাবে হেদায়তপ্রাপ্ত হব। সঠিক পথের দিশা পাবো এবং আমরা লক্ষজনের অনুসরণ থেকে মুক্ত হয়ে এক আদর্শের অনুসরণ করে আমরা অবিষ্ট লোককে পৌঁছতে পারবো কাজেই এই পথ অনুসরণের মধ্য দিয়ে কেবলমাত্র সুখ ও সমৃদ্ধি দুনিয়াতে সম্ভব এবং আখড়াতে সফলতা সম্ভব তাই আসুন আমরা মহানবী মাহমদুর সোল্লা সাল্লাহ আলী সাল্লামের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি রেখে জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি आलोचना शुनि धारा प्रोग्रामे सर चोक रखलम जानून बिशेश जा के महान आल्लासिंग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 जयंट डर जाखिर नाहक देख अर्धांगिनी नातिनी आज रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्